दे मुस्लिम ग्लस पडक आठ नम्बर स्टाडीजय शुरू कर फार्स पर्वी पडक उद्देश्य आज उद्देश्य मुस्लिम ग्लसबुके देखा सबको विचार विवेचना তো হায়ার স্টাডিজ এর কোশ্চেন যখন আসে আমাদের সামনে তখন মোস্টলি যে বিষয়টা আসে সেটা হচ্ছে কোথায় গেলে ভালো জব পাওয়া যাবে বা কোথায় আছে কোথায় ফান্ডিং কোশ্চেন একটা মুসলিম যখন এই বিষয়টাকে বিবেচনা করবে হায়ার স্টাডিজ বিষয়টাকে তখন এগুলো ডেফিনেটলি কনসিডার করার মতো কিছু ফ্যাক্টর বাট এট দা সেম টাইম আহ কিছু ইসলামিক কিছু বিষয় একটা মুসলিম কখনোই ইগনোর করতে পারে না এই কারণে আমার সাথে আছে মাহবুব ভাই আর আমাদের দুজন হোস্ট দুজন গেস্ট সরি দুজন গেস্ট একজন হচ্ছে তারেক আর একজন হচ্ছে তারিফ তারেক তুমি বলো তোমার কেমন আছো আর যদিও আমি গেস্ট হিসেবে এখানে আসার অতটা ক্যাপাবিলিটি যোগ্যতা কিছুই রাখি না যাই হোক আমি চেষ্টা করবো যে আমার যে পজিটিভ দিকগুলো আছে এইগুলা থেকে যাতে ওনারা কেউ হইতে চাইলে বেনিফিটেড হইতে পারে আর প্রথমে আমি নিজের মানে পরিচয়টা একটু দিই সেটা হচ্ছে যে আমার বাংলাদেশের ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমি থেকে মানে খুলনা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং ওখান থেকে বিএসসিং কমপ্লিট করছি দুই হাজার তেরোতে আর তারপরে হচ্ছে আমি মানে অ্যাপ্লাই করা শুরু করছি মানে হচ্ছে যে আহ যেহেতু আমার বাসাতে একটা প্রেশার ছিল হায়ার স্টাডি আমার ওরকম পার্সোনাল প্যাশন আসলে বলতে গেলে ছিল না তো কিন্তু এসে যে যাই হোক আমি তুরকিতে গেছি ওখানে ইস্তাম্বুল টেকনিক্যালে ছিলাম আর কিং ফাদে এখন উনি আছি মেকানিক্যাল আর এইচটিসি ছিল ঢাকা কলেজ থেকে আর তো স্কুল ছিল থার্মোডাইনামিকমেন্ট बॉयস এই আচ্ছা আজুয়াজ জুবাইদ তাইফ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তো প্রথমেই মানে তারিক ভাইয়ের মতো থ্যাঙ্কস মুসলিম যে এরকম একটা নিয়ে আসার জন্য এত সো আলহামদুলিল্লাহ ভালো আছি নটর এইচএসি পর্যন্ত তারপর হচ্ছে মালয়েশিয়াতে আন্ডারগ্রাজ করি তারপর এখন মাস্টার্স করছি ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এতটুকু আমরা কিন্তু মানুষকে পাইছি আচ্ছা তো তারেক হচ্ছে এখন সৌদি সৌদি তে আছো আর জুবাইয়ের হচ্ছে মালয়েশিয়াতে রাইট আচ্ছা তো বেসিকলি आर ट थीज्ञे कर स्टाडी कन्टिन्यू कर सबकिर निजे दिन प्रैक्टिस मानु अनेक भा चिंता है পার্সন টু পার্সন তার আচ্ছা আমার যদি পার্সোনালি কেউ জিজ্ঞেস করে আপনি কেন মানে হায়ার স্টাডি যাবেন সেটা হচ্ছে যে আমার কখন হচ্ছে ইচ্ছা ছিল না আসলে ेशन छात्री मैं हुजूर खुब टें এই দেশে কিছু হবে না ছেলে পুলিশে ধরবে এই ধরবে করবে এর দেশে রাখা যাবে না এই সেই তো ইচ্ছা ছিল না তো জিয়ারি টোফেল মানে বের হওয়ার পরে জিয়ারি টোফেল এগুলো দেওয়া হইলো আর আমি জাস্ট হচ্ছে যে নিজের আমেরিকা কেনাডা মানে ওই না গিয়ে আমি জাস্ট হচ্ছে যে যুদ্ধাম যেসে যে আমি সে যে নিজেকে হয়েছে যে মুসলিম কান্ট্রিতে ডাইভার্ট করার চেষ্টা করলাম আহ মানে আমার কাছে এনভারনমেন্ট খুব বড় একটা ফ্যাক্টর আর কি কারণ হচ্ছে আমি এনভার দিয়ে খুব প্রভাবিত হই আমার মনে হচ্ছে যে ওইসব দেশে হয়তো আমি কাছে দাঁড়িয়ে মসজিদ পাবো না হয়তো মানে আমার এনভায়রনমেন্টের সাথে আমার শুট করবে না তো এই কারণে আমি জাস্ট হচ্ছে মুসলিম মুসলিম দেশগুলো মানে কনসেন্ট্রেট করে জাস্ট হচ্ছে বাসায় এটা কনভেন্স করলাম যে ঠিক আছে আমি মুসলিম দেশ মানে তার এই টাইপের ডেভেলপ তাদের এডুকেশন মোটামুটি ডেভেলপ ওইসব দেশে যাবো মোটামুটি এভাবে আরকি ছিল না আর হচ্ছে যত তাড়াতাড়ি আচ্ছা আমার চলে আসছিলাম অনেক আগেই তো আমার মানে আমি একটু এক্সপ্লোর করতে চাচ্ছিলাম কালচার তারপর পরিবেশ সব দিক থেকে তো এক্সপ্লোর প্রথমে যেটা মনে হলো শুরু করি তো কাছে কাছে সবচেয়ে সুটেবল যে জায়গাটা ছিল ওটা ছিল মালয়েশিয়া তো আচ্ছা আর মালয়েশিয়া ছাড়াও যদি আমি দেখতাম তাহলে হয়তো মানে মুসলিম কোন একটা দেশে দেখতাম কারণ যেহেতু এক্সপ্লোরেশন মেন মোটিভেশন তো মুসলিম কান্ট্রি থেকে শুরু করাটাই আমার কাছে ভালো মনে হয়েছিল তো আচ্ছা দুজনের কি মানে কি মুসলিম কান্ট্রি একটা প্রেফারেন্স ছিল শুরু থেকেই টা তারপরে একটা এখানে এসে ডিসাইড করবো মানে থেকে বের হয়ে আর কি প্রথমে মুসলিম একটা ছাড়তে চাই করবা আচ্ছা আচ্ছা আচ্ছা এখন একটা তোমরা যদি ইউরোপে ট্রাই করতাম বেটার অপরচুনিটি তোমাদের জন্য খোলা ছিল কারণ ওখানে ফান্ডিং বেশি প্লাস তোমাদের ব্যাকগ্রাউন্ড ভালো আমার ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে যেহেতু মানুষের আসলে আমি আর একটা পয়েন্ট আগে একটু ফোকাস করিনি সেটা হচ্ছে যে আসলে মানুষ কেন হায়ার যাইতে চাই আমি এই ফোকাস্টে একটু কথা বলে তারপরে আসবো আর কি মানুষ কেন আসলে যে আসলে বিভিন্ন করে হ্যাঁ তো সেটা মনে করে যে তার মানে টিচিং এ থাকলে তার হচ্ছে নিজের জন্য সময়সে অনেক বেশি পাবে সেই কারণে এম এস ওই পাথে ধরে যাবে আবার আর একটা হচ্ছে যে সে দেশে জব পছন্দ না বা স্যালারি স্ট্রাকচার ভালো না বা দেশের মানে পছন্দ হয় না জবশন সে বড় ভাইরা পায় না আমিও পাবো না আর একটা বড় ভাইরা যাচ্ছে মানে দেখা গেছে ইউটা আছে না আমেরিকায় ওইখানে মানে ডিএসএলআর দিয়ে ছবি দিল ওইটা এমন আর্টিস্টিক লাগতেছে ঢাকায় থেকে এটা আসলে খুব খারাপ লাগতেছে কি করতেছি হ্যাঁ তো এখন এইটা হচ্ছে যে একটা অনেকগুলো বড় কারণের একটা হচ্ছে যেটা আসলেই মানে বাইরে আছে বা যেটা এমন কি হচ্ছে যে একই দেশের মধ্যে ভার্সিটি চেঞ্জ করলে হবে আর হচ্ছে এইগুলো হচ্ছে যে মেইন কারণ কি আর আরেকটা কারণ হতে পারে যে বাংলাদেশে আর কি মানে যারা পড়াশোনা করতে যায় আচ্ছা তোমরা এতটা প্রেফার কেন করো মুসলিম যেখানে আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি বলতেছি জিনিসটা তো হচ্ছে যে আমার ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে যে যখন আমি বুঝছি যে আমার দেশ ছাড়তে আমি থাকতে পারবো না সবকিছু মিলে আমি আমি যখন একটা বা দেশে জবের কিন্তু ওগুলোর ইন্টারভিউ এক্সপিরিয়েন্স গুলো আমার জন্য ভালো ছিল না আমার কাছে মনে হয়েছে যে জিনিসটা আমার জন্য সুট করে না আপাতত বা হচ্ছে যে আমি যেহেতু হয়েছে যে বাসার প্রেসারে অটোমেটলি মানে মেনে নিছি তখন আর মানে আমি যখন বুঝছি যেতেই হবে তখন আমার কাছে যে বেটার লিভিং এর জন্য ওয়েস্টার্ন কান্ট্রিতে যাওয়া এটা তো আমরা জানি যে ক্লাসিক্যাল স্কলারশিপে মানে যে ওই মানে মানে যে যদি কাফির কান্ট্রিতে কেউ সেটেল ছাড়া মানে দেখা যাচ্ছে তার জন্য যাচ্ছে আমিও গেলাম এরকম যদি হয় জিনিসটা এবং ওই একই অ্যাভেলেবল এডুকেশন মুসলিম কান্ট্রিতেও আছে তার জন্য আসলে ওয়েস্টার্ন কান্ট্রিতে যাওয়াটা আমি মনে রেকমেন্ডেড না আর ইসলামে ওটা আছে যে সেই কারণে ইউএস ক্যানাডায় ওদের প্রসেসটা হচ্ছে এরকম যে প্রথমে অনেক ক্ষেত্রেই মানে প্রফেসর ম্যানেজ করতে হয় যে আমি অনেক প্রফেসরকে মেল দিব তারপরে দেখা যাচ্ছে যে সে যদি আমার ব্যাকগ্রাউন্ড বা সবকিছু দেখে তার মনে হয় যে ছেলেটাকে আমি পিক করব আমার প্রজেক্টের জন্য তখন সে তাকে পিক করবে তো আমার এই এই মানে খুব কি। কিন্তু অন্যদিকে দেখা গেছে যে সৌদি আরবের যে স্কলারশিপ ছিল মানে যেটা আমি আগে থেকেই জানতাম যে সৌদি আরবের একটা স্কলারশিপ আছে এবং সৌদি আরবের সব ইউনিভার্সিটিতে মানে ফুল স্কলারশিপ सबकिंग सबकिसा मन हो तो आई कारण मन भलो इनमें हजमरा जाने मेनलिपिपी मैं किंगट्रोलियम एंड मिनारे कर আর কিং ফাদার ব্যাপক হিসেবে তো বেস্ট ফাইভ এর ভিতরে থাকবে ইঞ্জিনিয়ারিং এর জন্য তো ব্যাক হিসেবে তার কিন্তু একটা মানে করা ছিল এবং দুইটাতেই জিয়ারি টোফেল এগুলো আর কি এই তো আচ্ছা হ্যাঁ আমিও ওখান থেকে শুরু করি যে মানে মানুষ কেন করতে চায় বা কিছু তো এখন ইদানিং কালের যে ট্রেন্ডটা আমরা মানে দেখা যায় আর কি সারফেস লেভেলে আমরা যেটা দেখি যে আসলে কিন্তু এটা মানে লাইফস্টাইলটা একটা বড় মোটিভেশন থাকে যে ওখানে গেলে এই যে রোড ট্রিপ তারপর বিভিন্ন ক্যাম্পিং এবং অনেক কিছুই আছে আর কি। মানে আমাদের দেশে সুন্দর আমরা ঘুরতে যাবিল কাজ করে কাজ করে হ্যাঁ ওখানকার ছবিগুলো ভালো আছে সোশ্যাল মিডিয়াতে শুধু যদি আমরা এটা মনে করি যে মানুষ পড়াশোনার জন্য এই ওয়েস্টার্ন কান্ট্রিটা ব্যাপারটা ওরকম না বা শুধু পড়াশোনার জন্য হায়ার স্টাডি করছে আমার মনে হয় ওটা শুধু মোটিভেশন না আরো অনেক মোটিভেশন কাজ করে এটা এটা এক এক রকম হতে পারে কিছু নাই বাট জিনিসটা হচ্ছে যে অনেকগুলো মোটিভেশন আছে সোশ্যাল স্ট্যাটাস লাইফের মানে লাইফ কিছু এনজয়মেন্ট কেন অনেকে মনে করে সার্টেন বয়সে হচ্ছে যদি আমরা কিছু অ্যাক্টিভিটিস না থাকি হয়তো মানে আমরা ওয়েস্ট করছি টাইম কিছু ব্যাপার সবকিছু মিলে যেতে পারি এটা হচ্ছে ইন জেনারেল আমার অবজারভেশন আর আমার ক্ষেত্রে যেটা আমি বলবো যে আমি ক্যারিয়ার ওয়াইজ তো আসলে আমি টিচিং করতে চাই ফলে আমার ক্যারিয়ার ওয়াইজুয়ালি হায়ার স্টাডিজ চলে আসে समस्या আচ্ছা কিছু অভিজ্ঞতা আছে আমি ছিলাম কিছুদিন আয়ারল্যান্ডে তো সেখান থেকে যে অভিজ্ঞতা সেটা হচ্ছে যে প্রথম প্রথম হয়তো আমরা অনেক কিছু কিছু দেখার মতন একটা হয় বাস এরকম একটা রুটিন কিন্তু হয়ে যায় এবং সেখানে ক্লাস করতে হয় তো এর বাইরে কিন্তু আমাদের লাইফ কোন অ্যাক্টিভিটিস নাই। আমরা যদি চিন্তা করি মানে আমরা যখন যাচ্ছি আমাদের লাইফটা স্টুডেন্ট লাইফ এরকমই হয়ে যাচ্ছে তো এজ আ মুসলিম আমাদের বাকি যে অ্যাক্টিভিটি গুলা সেটা হচ্ছে যেমন নামাজ পড়া বা কোন একটা ইসলামিক মুসলিমের সাথে গল্প করবো শীত আর একটা নন মুসলিমের সাথে গল্প করব আমাদের টপিক কিন্তু একটু ডিফারেন্ট থাকবেই সেটা কালচারালি হোক বা রিলিজিয়াস দিক থেকে হোক একটা ভিউ একটা কিছু পার্থক্য থেকে যায় না তো ওই বাসা ল্যাব যতটুকু থাকে এটা কিন্তু আমাদের সাথে আমরা যেভাবে করে চিন্তা করি আলটিমেটলি জিনিসটা অনেক বোরিং হয়ে যায় আমার যেটা মনে হয়েছে যে ইসলামিক কান্ট্রি থেকে ওখানে অনেকটা বোরিং জিনিসটা এইটা হইলো আমার পয়েন্ট আর কি আমার মনে হয় যে তারিখ ভাই হয়তো একটু বলতে পারবেন আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আমার কাছে যেটা মন হয় আমি আগে বলছি যে আমার কাছে এনভায়রনমেন্টটা খুব গুরুত্বপূর্ণ আর কি কারণ আমি এনভার খুব প্রভাবিত আমার আমার বলতে ফ্রেন্ড সাথে দেখা যায় যে খুব মানে অনেক ফ্রেন্ড কিন্তু একটা নির্দিষ্ট তাদের একটা নির্দিষ্ট মানের দেখা যায় আমি সবার সাথে মিশতে পারি পারিনা অনেক আছে মানে খুব সব লেভেলের ছেলে মিশে পারে দেখা যাচ্ছে যে আমি আসলে সব লেভেলের সাথে মিশতে না। আমার কিছু ভালো দেখা যায় সিগারেট খায় না আমি চিন্তা করছি যে আমি যে বিদেশে যাব তো আমি বিদেশের মতো অনেক কিছুই শুনছিলাম মেনলি হচ্ছে যে যেটা আমি শুনছি যে এবং যেটা অনেক এখন আমি ফার্স্ট হ্যান্ড জানি আমার ফ্রেন্ডের কাছ থেকে যে ওরা ওখানে কেউই মানে জামাতে পড়তে পারে না এটা খুবই ডিফিকাল্ট এবং আমার এক জার্মানি এক ফ্রেন্ড ওই যে এখন ওই জার্মানি একটা খুব আর ভালো একটা ইউনিভার্সিটি আছে ও বলতেছিল যে এখানে যারা হচ্ছে জুমার নামাজ অনেক কষ্ট করে মানে আদায় করে আসে তারাই হচ্ছে যে মানে বেস্ট মুসলিম আর পাঁচ হাত জামাতে পড়বে এটা তো মানে একটা স্বপ্নের মত আর না যদি না তার একদম দেখা গেছে যে তার ওয়ার্ক বা ইউনিভার্সিটির পাশে একটা মসজিদ আছে এটা মানে একশো জনে হয়তো পাঁচ জনের জন্য হয়তো এটা হবে না কিন্তু গণহারে তো সবাই যাচ্ছে তো আমার কাছে এটা একটা ভাইটাল পয়েন্ট মনে হয়েছে যে আমি হায়ার স্টাডির জন্য যাচ্ছি কিন্তু দেখা গেছে যে আমি নিজের এই ইয়াং সময়টা আমি এমন একটা হায়ার স্টাডি একটা বাবলের পিছনে ব্যয় করলাম আমি এখনো শিওর নাই হায়ার স্টাডিজ পাবো এবং আমি নিজের জন্য বা বা যে মুসলিম জন্য জন্য ফ্যামিলির খুব একটা করে বাবো সেটার ব্যাপারে আমি শিওন না কিন্তু আমি অলরেডি আমার একটা ডিসিশন দিয়ে আমি পাঁচক্টর নামাজ মসজিদে পড়াকে স্যাক্রিফাইস করে দিলাম অনেক ক্ষেত্রে আমি জুমান নামাজ পড়াকে স্যাক্রিফাইস করে দিলাম বাধ্য হইলাম আমার কানাডার এক ফ্রেন্ড বলছে ও কুয়েটের লেকচার ও ও করতে গেছে যে এক ছেলে পাঁচ অর্থ নামাজ পড়তো এখন মাঝে মাঝে কারণে সে হচ্ছে যে কত মাস জুমা পড়তে পারে না এটা হচ্ছে এই তো আর মানে হচ্ছে যে ওই এটা তো একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট গেল আর একটা হচ্ছে আমি হচ্ছে যে আইসিডিতে ক্লাস করতাম তো আইসিডিতে ক্লাস মানে হচ্ছে ওখানে বাংলাদেশের একটা একটা ক্লাস আসতো বা এই নামাঙ্কের ছিলেন বা ইসলামে কাকে ভালোবাসব কাকে বন্ধুত্ব করব কাদের সাথে থাকবো কাদের সাথে মিংলিং করব মিক্সিং করব মানে এই জিনিসগুলা শিখছি আর একটা ব্যাপার হলো যে আরেকটা জিনিস আমাদের বলা হয় নাই সেটা হচ্ছে যে ইসলামে মানে মানে মানে জেন্ডার মিক্স মানে যেখানে কো এডুকেশন যেখানে ছেলেমেয়ের একসাথে পড়বে এটার ব্যাপারে তো আমরা এই দেখা যাবে যে ওয়েস্টে তো তারা আরো হয়তো সে যেখানে ছেলেমেয়ের আরো ওপেন থাকবে তাদের আচার আচরণ বা তারা অনেক কিছু দেখবে লিভ টুগেদার বা যেসব যেসব জিনিসগুলো এখন আমাদের দেশে নর্ম হয় নাই मन हायर स्टाडी सर छोड़ा मैंने দেখলে মনে হয় যেমেন্ট আমেরিকায় প্লাস মাঝে মাঝে পোস্ট দেয়ারের যে কিছু রিভার রিভার মুসলিম বা মানে হ্যাঁ হ্যাঁ মনে হয় আরকি এই অপোজিট জেন্ডার মিংলিং এগুলি মনে হয় কেউ যদি খুব স্ট্রংলি ডিটারমাইন থাকে আগে থেকে মানে যাওয়ার আগে থেকে কারো যদি আপব্রিঙ্গিং টা হয় যে এরকম করা যাবে না আমার মনে হয় আমার কাছে যেটা মনে হয় যে আমি আগে যে আমার ছোটবেলা আরকি যে আমার বোন মনে হয় আমারে বলতো তুই দুধের মধ্যে টুলে পড়লে হয় না দুধটা মুহূর্তে ছানা হয়ে যায় আর কি যে পাত্রে রাখবে ধারণ করবে আরো প্রুভ আমার জন্য যে আমার জন্য ব্যাপারটা খুব আলারেবল তো এইটা হচ্ছে যে আমার পার্সোনাল চারা ওরকম লেভেলে ডিটারমাইন বা এডুকেটেড বা তারা মনে করছে উপহার ক্ষেত্রে আমি তো জানি তার মানে তার রিসার্চ খুবই ফোকাস ছিল কি করবে যে জিনিসটা নিয়েতো উনি সাউদি বা মুসলিম কান্ট্রিতে হয়তো উভয় পাইতো বা অন্য দেশে ওইটা অ্যাভেলেবেল ছিল যেটা হয়েছে যে কারণে আমেরিকা যেতেই হয়েছে আর কি বাডুকেশনটা ওই জায়গাতেই ছিল আর আমাদের ক্ষেত্রে ছিল না যে আমার ওই দেশেই যাইতে হবে বা এরকম উপহার ক্ষেত্রে জিনিসটা তার মনে হয় খুবই ফোকাস ছিল আর ভাই আমার মানে আমিও আপনার একটু বিরোধী করে হ্যাঁ আপনি যে দুজন মানুষকে স্যাম্পল হিসেবে আনলেন আমি বলবো যে স্যাম্পলিং ঠিক আছে কিন্তু আসলে ওয়েস্টে গিয়ে মেইন যে সমস্যাটা হয় মানুষের সেটা হচ্ছে তাদের চিন্তা না ওয়েস্টার্ন থট দিয়ে প্রভাবিত হয় এক দুই ওয়েস্টার্ন যে আমরা যে ফাহিসা বলি श्रेष्ठते शुरू कर उ এই কারণে মানে আসলে সম্ভবত এটাই যে আসলে ওখানে গিয়ে মানুষের দিনে আন্ডারস্ট্যান্ডিং নষ্ট হয়ে যায় বা দিনের প্র্যাকটিসটা কমে আসতে পারে আসা উচিত যে কে আসলে যেতে পারবে বা কে যেতে পারবে না এক হচ্ছে অনেকে আসে আমরা যাদেরকে কথা বলছি তারা অবশ্যই ডেফিনেটলি আহ ইসলামকে কেয়ার করে অনেকে আসলে ক্যারি করে না আসলে ইসলাম কি বলে রাইট ইসলাম আমেরিকা যাতে বলে নাকি বলে না কি উনি বলছিলেন একবার এরকম একটা কথা আছে যে মনে একটা কথা আছে এটা আমার খুব মনে লাগছিল আসলে তাই এবং দেখা গেছে একটা ছেলে বাংলাদেশ থেকে গেছে সে আসলে দেখা গেছে যে সব সব কিছুতেই একটা সেই ইনফের ভুগে এই কারণে সে আসলে উঠাইতে চেষ্টা করবে করবে কিভাবে আহ সে তাদের মতোই একজন হইতে চাইবে আর কথা কথায় বাংলাদেশকে ধরেন ডাটি বলে গালি দিবে এখানে আমাদের অনেক কালচার খারাপ আমরা জানি এখানে দুর্নীতি হয় এখানে ইসলাম ভাবে শিখা যায় না বিদেশে অনেক সুন্দর হয় কি শিখা যায় ইসলামটা এখনো নন মানে শুনছিলাম যে উনি মা বলতেছে আরকি ছেলেকে যে এক বসে যে এক চট দিব তুই ফোন করবি না পুলিশের কাছে ফোন করতে চাস না এক চট দিয়ে একদম ঠান্ডা ঠান্ডা এরকম অবস্থা যে ছেলে কি কিছু বলা যায় না বাপ মা মানে আমি বললে না জানি কি হয় তার মানে কিছু ছেলে যেগুলি দেখছে ওরা মানে কিন্তু বাইরে আসে হায়ার স্টাডি জন্য কিন্তু এই কাফেরদের কিছু কালচার আছে যেমন ডোন্টাজ হ্যাঁ জাজ এই কথাটা শুনলাম পরিচিত না মানে আমি যাচ্ছি তাই করি কেউ যাচ্ছে তাই করি কিছু বলা যাবে না এই জিনিসটা আমি খুবই ইমপ্লান্টেড হতে দেখছি আরকি এই কয়েকটা ছেলে পেলে যারা ফরেন মানে বিভিন্ন কান্ট্রিতে আছে কিন্তু ওদেরকে আবার এই বাংলাদেশি অডিয়েন্স ফেসবুক অডিয়েন্স খুব ভালো প্রাকিং মুসলিম মনে করে কিন্তু ওরা হেভিলি ইনফ্লুয়েসড এই জিনিসটা দিয়ে এখন আমাদের কিন্তু মুসলিমদের একটা খুব বেসিক আরেকজনকে শোধরা দেওয়া আরকি রেকটিফাই করা কোন একটা ভুল করলে কেউ নামাজে যদি একটা কোন গ্রেট মিস্টেক করে হয়তো পাঁচজন বলে দিবে কিন্তু এদের ক্ষেত্রে হইলো কেউ নাম কি নামাজে ফোন নিয়ে আসলো বা অন্য উল্টাপাল্টা কিছু একটা করলো কিছু বলা যাবে না হ্যাঁ এটাই তো তোমাদের যে পয়েন্ট এটা খুবই মানে ভাইটাল একটা পয়েন্ট যে পরিবেশ প্রভাবিত করা আচ্ছা জু কা একটু জিজ্ঞেস করি ছিলাম যে বা ডিফারেন্স কি দুটার মধ্যে মনে হয় মানে আসলে মানে কোনটা ভালো কোনটা খারাপ এটা তো সাবজেক্টিভ একটা বিষয় হয়ে যেভাবে কিন্তু আমি যদি মানে মুসলিম দৃষ্টিভঙ্গি থেকে বলি তাহলে আমার মনে হয় যে আয়ারল্যান্ড সোশ্যাল ইয়াটা অনেক কম সোশ্যাল বন্ডিংক এবং এই প্রভাবটা আসলে সবার আচার পড়ে সবার কথাবার্তায় সবার প্ল্যানিং বা যেকোনো কিছুতে এটার একটা প্রভাব আসলে সোশ্যাল মালয়েশিয়াতে আহ কেউ কিছু প্ল্যান করে তখন সেটার মধ্যে তার ফ্যামিলির একটা ইনক্লুশন থাকে আয়ারল্যান্ডে আমি দেখলাম যে প্ল্যান সব মানে সেন্টার্ড ওদের ওরা যা কিছু করছে যা কিছু বলছে এভরিথিং সবকিছু ওদেরকে নিয়ে ওদের কোনো মানে রেসপন্সিবিল আমরা যখন মনে করেন বাংলাদেশি পার্সপেক্টিভ যদি আমরা চিন্তা করি যে কারো যদি মানে কোনো সন্তানের যদি টাকা বা এরকম কিছু আয় করা শুরু করে তার কিন্তু মানে আয়ারল্যান্ডে কিন্তু এরকম কোন চিন্তা ওদের কাছে অনেক ফরেন যে আমি ফ্যামিলি কে কেন দিবা আমি আমার বাবা মাকে একটা ক্রিসমাস বা মাদার্স ডে গিফট ছাড়া অন্য কিছু কেন দিব আমার কাছে মনে এরকম কিছু জিনিস আছে তো এই জিনিসটা সব কিছু সবকিছু করে ওরা যা কিছু করে ওরা যদি ওদের ইভেন একটা বেড়াতে যাবে এখানে কিন্তু বাবা মা বা যাবে স্বজন নিয়ে যাবে বা ওদের যারা সার্কেল তাদের নিয়ে যাবে তো আমার মনে হয় যে এটা একটা অনেক বড় ডিফারেন্স এবং আমাদের জন্য এটা একটু ডিফিকাল্ট হয়েছে কারণ আমরা কিন্তু আমাদের সব কথাবার্তা সব চিন্তা ভাবনার মধ্যে একটা ফ্যামিলি ব্যাপারটা থাকে ওখানে ওটা ছিল না দেখাশোনা করার একটা কনফ্লিক্ট হওয়ার জায়গা থাকে কিনা যে তুমি দেশের বাইরে আসো ফ্যামিলি দেশে আস আচ্ছা যেটা পয়েন্ট আমি বলতেছি সেটা হচ্ছে যে আমরা দেখে আসছি যে আমাদের বাবাদের জেনারেশনে তাদের ভাই বোন অনেক ছিল আমার এবং সবারই আমার মনে তাই হবে যে আমার আব্বা আব্বা হচ্ছে যে দুই ভাই তারা বোন হচ্ছে চারজন মানে হচ্ছে যে আমার দিক দিয়ে আমার খালা হচ্ছে চারজন তো তারা এরকম অনেক ছিল কিন্তু আমাদের জেনারেশনে এসে দেখা গেলো যে হচ্ছে যে আমরা মানে খুব কম তুই তিনজন চারজন আমি খুব রেয়ার দিচ্ছি আমাদের জেনারেশনে তারা চার ভাই বোন এরকম আমি কমই দেখছি ম্যাক্সিমাম ক্ষেত্রে দুই তিনজন এবং এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বোনদের সংখ্যাটা বেশি বা মেয়েদের সংখ্যাটা তুলনামূলক ভাবে বেশি ছেলেদের অনেক ফ্যামিলি এখন এখন দেখা যে এই কারণে শেয়ারিং অ্যান্ড কেয়ারিংটা কমে গেছে আর বেশি হয়ে গেছে তো এখন আমরা যদি হায়ার স্টাডিজ যাই এবং মানে এই ধরনের মানে মানে একমাত্র ছেলে যে ফ্যামিলিতে আছে। আমি যখন ছুটিতে ছিলাম তখন অসুস্থ হয়ে গেছিল হঠাৎ লান্সের প্রবলেমের কারণে তো চার মাস আমি মানে পুরো মানে হসপিটাল বাসা মানে একটা ছুটেছিলাম এবং আমি দেখা যে একই কাজ মানে একটা হটকর মেডিকেলে যাওয়া তো আমি দেখা যায় আমি ফ্যামিলিতে না থাকলে মানে এই জিনিসটা হচ্ছে পরিবারে টেক কেয়ার করাটা আসলে ডিফিকাল্ট আমি যদি হায়ার স্টাডি কারণে লং টার্ম বাইরে থাকি আর বাইরে থেকে এটা দেখা খুব কষ্ট যে যে বাচ্চা কাচ্চা খুব কম এমনকি আমি যখন আমার আম্মাকে বললাম প্রথম যে আমার যদি আরো ভাই থাকতো কত ভালো হইতো তখন আম্মা বলতে হ্যাঁ আসলে একমাত্র ছেলে হয় মানে ওনারা প্রথমে তো খুব প্রেশার দিয়ে বিদেশে পাঠাইছে পরে এখন হয়েছে যে যখন এই শেষ করে চলে করলো মানে একটু ঝামেলা দেখা যায় যে বাংলাদেশের ট্রেডিশনাল মুসলিম ফ্যামিলি আর আমরা যারা একটু মানে এনলাইটেন্ড হয়েছি তো তারা দেখা যায় ফ্যামিলির সাথে এক হয় সেক্ষেত্রে হচ্ছে যে দেশে থাকলে একটা চাকরি করলে দেখা যায় যে একটা আর কি আচ্ছা বিয়ের বিষয়ে আমরা পরে আসবো তো বিয়ের বিষয়টা কিন্তু সিরিয়াস বলে যে বিয়ে না করে দেশ না ছাড়তে বিশেষ করে তাবলিকের মধ্যে মনে হয় আচ্ছা আহ আমাদেরকে একটু মানে কুইক গোস করতে হবে আমাদের অনেক কোয়েশ্চেন আছে দেখি আমি আচ্ছা এখন একটা বিষয় হায়ার স্টাডিজ আমরা মুসলিমরা আসলে ডে আমরা ওই লিবার কালচারের একটা বিচ্ছিন্ন তার লাইফ এর সাথে আমার এন্ড অফ দা ডে পার্থক্য কি থাকলো সে একটা গুড লাইফ চাই আমি একটা গুড লাইফ চাই কসমেটিক চেঞ্জ তো এখন আমরা যারা হায়ার স্টাডিজ হায়ার সাথে জড়িত যারা তারা এই নলেজটাকে ডিগ্রিটাকে আসলে চিন্তা করে কিনা যেহেতু আসো তোমরা কিভাবে দেখো জুবের কিভাবে দেখো বিষয়টাকে বা তুমি কি মনে করো তোমার এই স্কিলটাকে নট জাস্ট তোমার ক্যারিয়ার বাট এটা একটু বিগার কজ এর সাথে করে দেওয়া যায় কিনা তোমার কাছে কি মনে হয়েছে আমার তো ব্যক্তিগত আছে তার মধ্যে কিছু হচ্ছে অর্গানাইজেশনাল যে স্কিলস গুলো বা লিটারি স্কিলস যেমন আমরা রিসার্চ যেটা বেশি করতে আমাদের অনেক রিপোর্টিং করতে হয় বা আমরা ইঞ্জিনিয়ারিং ফিল্ডে আছে আমাদেরকে প্রচুর রিপোর্ট লিখতে এক্সপেরিমেন্টাল রিপোর্টে সেটা এনালিস করা এই যে বিষয়গুলো আছে আমার মনে হয় যে এই স্কিলস গুলো আমাদের যে সমাজের মাইক্রো প্রবলেমস বা আমি যদি কোন অর্গানাইজেশনালি কিছু করতে চাই চ্যারিটি বা অন্য কিছু হতে পারে এডুকেশনাল অর্গানাইজেশন হতে পারে আমার মনে হয় যে এখানে কিছু মানে ইউনিক স্কিল ডেভেলপমেন্ট হয় হায়ার স্টাডি যদি কেউ মানে এটা সত্যি ডেডিকেটেডলি করে আর কি যদি ডেভেলপ করতে চাই এই সুযোগটা এখানে আছে যেটা আমার মনে হয় যে কোন একটা প্রজেক্ট প্ল্যানিং বা বড় কোন প্রজেক্ট হ্যান্ডেল করার যে ব্যাপারগুলো আছে এই জিনিস এই স্কিলগুলো আমার মনে হয় যে অনেক কাজে লাগবে পরবর্তীতে কোনো মানে উম্মার যে সার্ভিসের কথা বলা হচ্ছে সেখানে আমার प्राय आलोचना टपिकता प्रायोचनारे मुस्लिम रिसार्चे क्या पीछे আচ্ছা সেটা হচ্ছে এখন ধরো আহকে যেটা বলবো আমি সেটা হচ্ছে যে আসলে আসলে জিনিসটা একটা কালচার জিনিসটা একদিনে হয় না এটা আমেরিকা আজকে বা ইউরোপে এই পজিশনে আসছে জিনিসটা একদিনে হয় নাই চল্লিশ পঞ্চাশ ষাট মানে আশি বছরে ধরো একটা কালচার এটা আস্তে আস্তে গড়ে উঠে আর আমাদের তো মনে আমরা শিক্ষাব্যবস্থা মানে আমরা ক্রমেই খারাপে দিয়ে যাচ্ছে যেটা দেখতেছি আর হচ্ছে যে কালচারটা আসলে কিভাবে হয় যে বাংলাদেশের আমরা যদি দেখি এখানকার গাছ হয়ে যায় আর না আর হচ্ছে যে মানে আর দেখা যায় সৌদি আরবের কথা যেটা বললে বা গাল্ট্রিতে তাদের আসলে রিসার্চের এর কিভাবে আসবে ধরা হচ্ছে যে তাদের কোনো কিছু তো করার দরকার পড়ে না মানে আমার আছে টাকা আমি সব কিনে ফেলতেছি অন্যদিকে আমেরিকা বা ক্যানাডাতে দেখলে দেখা যাবে যে তাদের এনভারনমেন্ট হয়তো তাদের হচ্ছে যে অনেক থেকে অনেক প্রতিকূলতা হইতে পারে তাদের ক্যানাডায় যেমন বলতে পারি যে মানে শীতকাল মানে মানে যুদ্ধা যুদ্ধি বেশি করতে হয়েছে বা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন এর পরে তাদেরকে আমার মনে হয় এই কারণে ইফিসিয়েন্সি বাড়ানো বা যে কম রিসোর্স নিয়ে কিভাবে আগানো যায় সেই তাদেরকে হয় হয়েছে যেই। বা এরকম কিছু একটা যেটা আমাদের হয় না আরকি এই কারণে বলতে পারি যে আমরা কিছুটা পিছিয়েছিলাম ওদিক থেকে আচ্ছা আমি আর একটু ফোকাস করি সেটা হচ্ছে তারা তেলের পয়সা দিয়ে কিনে নিচ্ছে হ্যাঁ এখন এইটা যদি তুমি এই পলিটিক্যাল স্ট্রাকচারে যেখানে আসলে গভর্নমেন্ট ইন্টারেস্টেড না সেখানে তুমি কি হবে তোমার মতো বা জুবাইয়ের মতো বা অল্প কয়েকজন মানুষ যারা আছে যারা আসলে ইসলামের কজের সাথে বিষয়টাকে জুড়ে দিতে চাই তোমরা তোমাদের স্কিলটাকে কিভাবে জুড়ে দেয় ওটাকে ডু ইউ আসলে এটার মধ্যে আসলে পসিবল আমি একটু আমি আমার নলেজ থেকে বলি আমার নলেজটা এখন লিমিটেড জেনারেলি আমি যেটা দেখি সেটা আগে একটু বলি যেমন কি হয় একটা ছেলে হয়তো মাস্টার্স করলে পিএইচডি করলো ভালো জব পেলো মোস্ট অব দা টাইম ভালো যারা বাইরে করে আসেও না দেশে এসে যায় প্র্যাক্টিক্যাল প্ল্যান আছে না এটাকে আমি ইসলামের কজের সাথে আমি এটাকে জুড়ে দিব লাইক আহ তারেক তুমি হচ্ছ মেকানিক্যাল এর উপরেছ বা ইলেকট্রিক্যালের উপরে ধরলাম ইঞ্জিনিয়ারিং দুটো তাই না এখন ইকোনপ করবে বাংলাদেশে কোন একটা এমপ্লয়মেন্ট বা এনিথিং গুড কজ তোমাকে দেখো এটার সাথে কোন সম্ভাবনা তোমাদের স্কিলের সাথে রিয়েলিটির আসলে আমি যেটা বলবো আমি যেটা বলবো সেটা হচ্ছে যে केफूपीएम এর যদি আমরা অবস্থা দেখি কেফুপিম থেকে আমরা কি শিখছি ব্যাপারটা হচ্ছে যে যেটা হচ্ছে যে ইউএস বা কানাডাতে হয় কি যে যে তাদের একটা প্রজেক্ট থাকে সেই প্রজেক্ট থেকে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসাবে বা এ ग्रेजुएट অ্যাসিস্ট্যান্ট হিসাবে তাদেরকে এসে যে স্টুডেন্টকে রিক্রুট করা হয় এবং তাদেরকে ওই প্রজেক্ট থেকে তাদের ফান্ড টান সবকিছুই হয় এবং তারা মেইনলি ওই প্রজেক্টে ডিডি থাকে সাথে দিয়ে কিছু কোর্স করে আর কেফুপি আমরা যেটা দেখি কেফুপিমে যেটা সেটা হচ্ছে এটা এখানে মানে ওয়ার্ক যে খুব মানে ইন্টেন্সিভ আর যে আমাদের কোর্স আমাদের এর ভিতরে পেপার মানে একটা মানে সে যে মোটামুটি মানে জার্নাল পাবলিশ করার মতো না হলে খুব একটা ভালো মানে পেপার লিখে জমা দিতে হয় লিখতে হয় বা এমন এমন আমাদেরকে প্রবলেম ফেস করতে হয় মোটামুটি ইউনিক থিস করতেছি এখন হচ্ছে যে গেছে একটা ইউনিক থার্মাল সার্কিট নিয়ে যেটা হচ্ছে যে আগে কেউটার উপর কাজ করে নাই তো আমার দেখা যে এমন একটা জিনিস আমার কাজ করতে যেটা সময় আমার কোন আইডিয়া নাই আমি সায়েন্স অনেক বইটা খুঁজে আমার দেখা যাচ্ছে আমি নিজে নিজেই একটা সাকিব করতেছি তারপর এখান থেকে আমাদের যে মানে স্কিলটা হবে সেটা হচ্ছে যে যে কোনো ধরনের নতুন টেকনিক্যাল কোন প্রবলেম আসলে জিনিসটা আমাদের যে কাছে কোনো ব্যাপার মনে হবে না আহ দেখা যাচ্ছে যে তারা যেসব প্রবলেম অলরেডি মানে একাডেমিক লেভেলে সলভ করার চেষ্টা এগুলো অনেক হাই প্রবলেম বাংলাদেশের সাধারণ করে যে একটা জিনিস নতুন আগে কেউ করে নাই বা অন্য দেশে করতেছে আমরা কিভাবে দেশে এইটা ইমপ্লিমেন্ট এই আমরা ফার্স্ট পারবো আমাদের কাছে ব্যাপার হবে না আর যেটা বলার আছে যে তার এখানে কাজে লাগবে না বা এই নলেজটা গেইন করতে তার যে একটা প্রসেস বা একটা এফোর্ট দিতে এইটা তার মধ্যে সার্টিং স্কিল তৈরি করছে বা করে এটাই পরবর্তীতে যে কোনটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে ডিরেক্টলি তোমরা কি মনে করো যে লাইক এরকম একটা গভর্নমেন্ট যে আসলে যে দেশে আসলে কোন টেকনোলজি লাগে না যে সিম্পলি চেতনা দিয়ে আমরা অনেক উপরে উঠে যাচ্ছি না এরকম একটা জায়গায় মানে স্কিলটা কাজে লাগতেছে একটা প্রজেক্টের ক্ষেত্রে এটা কেন বলতেছি আমি একটা কথা বলি একটা মুসলিমদের মধ্যে একটা সার্টেন লেভেল একটা ধারণা আছে যে মুসলিমরা আসলে পিছিয়ে আছে বিকজ তার টেকনোলজিতে তারা ডেভেলপ না মুসলিম করান তারা পিছিয়ে আছে এখন মুসলিমদের রিভাইভাল করতে হলেস দেয়ার যখন মুসলিমের পাওয়ারে ছিল এই স্ট্রাকচারে আসলে এটা কতটুকু ফিজিবল এটাই আর কি আমার সংক্ষেপ আমি জানতে চাচ্ছি তারেক বা আচ্ছা ভাই আমি একটু এখানে মানে ওই যে ভিউ পয়েন্টকে খুব একটা ইনফর্মড না মানে ইন বেস না আমার কাছে মনে হয় কারণ আমরা যদি বাইরের দেশগুলো দেখি ভাই ওদের সাইন্টিফিক যেমেন্টটা এটা কিন্তু হয়েছে একটা কোনো সোশ্যাল বা পলিটিক্যাল মোটিভেশন থেকে আমরা যদি আমেরিকাটা দেখি তাহলে আমরা দেখবো এদের কোল্ড ওয়ার থেকে কিন্তু ওদের মেইন মোটিভেশনটা আসছে আগাতে হবে ওরা কিন্তু মানে মানব জাতির উন্নয়ন সাধন বা এরকম কিছু কিন্তু আসলে ওদের ওদের ছিল না এটা আমরা জেনারেলি কিন্তু দেখি রাশিয়াও একই যে তাদের ছিল যে আমরা আশা করি হ্যাঁ কোন রকম আসলে একটা লাগে একটা লাগে যেমন আমাদের দেশে যদি কেউ করতে চায় তাহলে আমাদের দেশের প্রবলেম করতে হবে রিসার্চ করবো ওই টপিক কিন্তু বাংলাদেশের কোন বেনিফিট হবে না মানে আমি যদি একটা আইডিয়াল স্পিকিং তো আমরা কিন্তু বাংলাদেশ ঘুরে দেখতে বাংলাদেশের সমস্যা কি এবং বড় জন্য আমরা ইউজ করে এই প্রবলেমটা সলভ করতে পারি এখন যে কালচারটা আছে আমি আমরা কিন্তু ওদেরকে করছি এবং আমাদের মেন মোটিভেশন হচ্ছে আমরা জ্ঞান বিজ্ঞানে তাদের মতো হব যেটা কিন্তু আমার ফ্লট আর কি একটা কারণ তাদের মতো হলে তো আসলে আমাদের প্রবলেমটা সলভ হবে না আমরা আমাদের মতো হইলে আমাদের প্রবলেমটা সলভ হবে এটা হচ্ছে যে আমাদের কাছাকাছি যেতে চাই আমি কিন্তু মানে সে স্পিরিট আমি দেখি নাই যেটা বলতে চাই যে আমরা জ্ঞান বিজ্ঞানে তাদের চেয়ে অনেক আগে যাবো সেটা না বলে তারা বলে তারা যেখানে গিয়েছে আমরা তাদের পিছন পর্যন্ত আর কি পৌঁছাতে চাই এইরকম একটা মানসিকতা আছে কিন্তু হয়তো এই মানসিকতা দিয়ে আসলে আরো কিছু জিনিস লাগবে একটাও থাকার বিষয় আছে আচ্ছা বা আমি একটু তারিখের একটা কথার ব্যাপারে মাহুবাই একটা কমেন্ট নি যে তারেক বললো যে মুসলিমদের মোটামুটি সবসময় এবং আচ্ছা হ্যাঁ একটু বলিনিটা হচ্ছে ইউরোপে মোর হার্স ইনভারনমেন্ট লাইক ওখানে মোর প্রকৃতির সাথে যুদ্ধ করে টিকে একটা কাজ করে ওদের তো ওরা বেশি ডেভেলপ করছে আমরা কম করছি বাট এক বছর আগে এরকম ছিল না এক বছর আগে আমি মানে কারেন্ট ইয়ের সাথে মিলে কারণ হলো মানে এখনকারশো বছরের যেসব হিস্ট্রি দেখি যেসব হার্স এনভার্ট বা ই না সমতল ভূমি না বা ইজিলি সারভাইভ করা যায় এরকম দেশ না এরাই বেশি উন্নত মানে ইউরোপিয়ান কান্ট্রিজগুলা অথবা চায়না জাপান যেগুলি আছে কোনোটাই কিন্তু আমাদের মতো ফ্ল্যাট ল্যান্ড না আর খুব ইজিলি সার্ভাইভ করা যায় ওয়েদার অনেক ভালো হ্যাঁ এরাই কিন্তু অনেক হার্ড ওয়ার্কিং সো এক হাজার বছর আগে মুসলিমদের একটা ভিশন ছিল এটা এখন নাই ওইটা যদি থাকতো এখন আই থিংক মুসলিমরা আহ ওই জিনিসটা থাকতো না এখন আপনি চিন্তা করেন কোন মুসলিম গভর্নমেন্টের একটা ভিশন আছে একটা সিঙ্গেল আমার কাছে মনে হয় ওই ভিশন নিয়ে কেউ চিন্তা করে না প্রত্যেকে আসে মিলিটারি ছিল আগে তো যতই বলতেছি ওদের একটা মিলিটারি এক্সপেনশন ছিল হয় নিজেদের মধ্যে ছিল নিজেদের মধ্যে তো নিজেদের মধ্যে মানে কম সময়ে বিশাল একটা সুন্দর মানে ধ্বংস করে দিতে এরকম একটা চিন্তা ছিল এই কারণে তারা ডেভেলপ করবে আর মুসলিমরা তো আগে এক্সপান্ড করছিল উম্মাসী ওদের সময় মোটামুটি এক্সপান্ড করছে উসমানীদের সময় এক্সপান্ড করছে যেমন ইস্তাম্বুল যখন বিজয় করতে গেছে মোহাম্মদ হাঙ্গের কিছু একটা খুশি করতে পারছে মানে যখনই মিলিটারি এক্সপ্যানশন বেশি ছিল আমার মানে মিলিটারি এক্সপেনশনটা একটা কারণ তখনই একটা নেশানের কারণে হোক বা রিলিজিয়াস জিলের কারণে হোক বা নিজের সার্ভাইভ এর কারণে কিছু একটা ডেভেলপমেন্ট হয়েছে যখন এটা বন্ধ করে দিচ্ছি এই তোমার আমি একটা বই কিছুদিন তোমার ইউরোপিয়ানদের নেভাল যে আগে ওদের বিজনেস এর সময়টা যখন তারা হচ্ছে যে ইন্ডিয়াতে বা মুসলিম ল্যান্ডে বিজনেস করার শুরু করছে ব্রিটিশরা ফ্রেঞ্চরা তখন অ্যাকচুয়ালি তাদেরকে ওই যে নৌপথে আসা ছাড়া কোনো ওয়ে ছিল না ছিল আর কি মানে ওদের নিজস্ব ট্রেডিশন বা আগ পর্যন্ত বাঞ্চুরি পর্যন্ত ওরা কিন্তু খুব বেশি টেকনোলজির বন্ধুদের সাথে বাড়ে নাই স্টিল ওরা ট্রেডিশন ধরে রাখতে চেষ্টা করছে পরে যুদ্ধ টুদ্ধ হওয়ার পর নড়ে চড়ে বসছে স্বাভাবিক দিয়ে মনে হয় এক্সপ্লেন করা যায় যে তারা সে মোর কিন্তু নিজেদেরকে মনে করে বেস্ট রাইট আপনারেক্ট পাথ তারা কিন্তু এটাকে ধরে রাখার ট্রাই করে আপনি চিন্তা করেন যে আমেরিকার রিসেন্টলি ড্রোন ড্রোন টেকনোলজি যে ডেভেলপ করছে থাকে না থাকলে আসলে এত ফাইনটিউন্ড জিনিসপত্র বের হয় না তাই না আমার এটা আমার আর কিভেশন তো সবসময় ছিল হবে না এটা এখন কাছাকাছি ছিলাম আল্লাহর রহমত ছিল আর কি প্লাস এই জিনিসটাও আমরা নাম কি নিজেরাও গ্রুম আপ করছি পরে আমরা ছেড়ে দিছি টেকনোলজি থেকে দূরে চলে আগে তো অ্যালজেবরা মুসলিম মানে ম্যাথমেটিসিয়ান বে করছে বা আগে তো খুব কোন কি বলে শশার ভিতরে আল্লাহ দেখা গেল আর কি এখন আমরা লুক টু কি করি যে গরু গরু চামড়া আমাদের আল্লাহ দেখা গেল এগুলি নিয়ে খুব মানে গুড ফিল করি এটা কিন্তু না কেউ যদি চেক করতে চায় যে মানে ওয়ারলেস টেকনোলজি বা কোন একটা সেন্সর হি সেন্সর বা কিছু এগুলোর পেটেন্টগুলো গুলো কারা হোল্ড করে হ্যাঁ এটা কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে ইউএস আর্মি ডেভেলপ করছে আচ্ছা তো যত মানে আমরা টেকনোলজি চারিদিকে দেখছি এগুলোর ম্যাক্সিমামেরই কিন্তু মানে এসেছে হচ্ছে ওদের মিলিটারি বেসড যে রিসার্চ গুলা সেখান থেকে এখানে যে মাহবুব দেখছেন লেখা যে গুগল এখন ইউএস মিলিটারির সাথে কাজ করে হ্যাঁ হ্যাঁ গুগল এর পলিসিতে কিন্তু নাই তারা মিলিটারি কজে তারা কাজ করবে না কি করতে সম্ভব কি বলতে চায় বিশ্ব তাহলে একটা লেখা ছিল আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা একটু অনেক তারা তাদেরকে অথবা কোন ধরনের টপিকে কাজ করলে মোর অ্যালাইন হওয়ার জায়গা থাকে আর কি মানে সবার জন্য লাগবে যে এমনও না বা যারা মনে করে লাগবে আসলে তাদের জন্য কেন লাগবে সেটাও বুঝে উঠতে না আরকি একটা ফ্লোর মধ্যে দিয়ে দেখা যায় চলে যায় কি সবাই যদি মানে যেটা করতে পারে সেটা হচ্ছে যে আসলে আমার মনে হয় একটা আমাদের স্টাডিটাকে আসলে একটু সিরিয়াসলি নি আর কি যে এই ফিলটা মানে মোটামুটি আমি অনেক বেশি জানার চেষ্টা করবো যে দেখা গেছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আমার হিট ট্রান্সফার সাবজেক্টে যে কোনো মানে সে একটা একটা থাকতে পারে সে খুব ভালো পারে বা সে মানে কার মেকানিক বা কার বা শুটিং করতে পারে আমাদের দেখা গেছে যে আমরা মানে থিওরির পর থিউরি পড়ে যেতেছি কিন্তু এটার কোনো কোচিং সংস্কৃতিতে আরকি তো কারণে আমাদের মানে দেখা যায় বই পড়তেছি অনেক পড়তেছি কিন্তু আমাদের মাথা ডেভেলপ হচ্ছে না আরকি তো এরকম একটা বিষয়ে যাতে আমরা আমাদের অন্তত টেকনিক্যাল স্কিল ভালো থাকে আর যদি বিদেশে আসতেই হয় সেটা হচ্ছে যে তখন যখন সে বুঝবে যে সে বিদেশে আসবে তখন হচ্ছে তিন মাস পাঁচ পাঁচ মাস ছয় মাস ধরে হচ্ছে প্রিপারেশন নিয়ে আসলে ব্যাপারটা এরকম না মোটামুটি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড যাদের আহ তারা হচ্ছে খুব কম সময়ে হচ্ছে যে জিনিসটা এক্সেল করতে পারবে মাস এক মাস প্রিপারেশন নিয়ে দুশো ডলার দুশো ডলার জন্য রেজিস্ট্রেশন করে কি তখন আরকি এমনিতে ভিতর থেকে ইনসপারেশন চলে আসে যে এত টাকা চলে যেতেছে তাড়াতাড়ি পড়তে হবে এত আরেকবার তো দেয়া যাবে না তখন অটোমেটিকলি তার মধ্যে বসে থাকার না। নর্মালি দেখা যায় প্রিপারেশনের জন্য বসে থাকতে যে একটা হচ্ছে ওয়ার্ক গ্যাপ হয় তো দেখা গেছে যে তার পছন্দের হচ্ছে না বা কিছু একটা হচ্ছে না বা ইউটি যাবে না সময় লাগতে যেমন ফেসবুক আমার দেড় বছরের মতো লেগে গেছিল তো এই কারণে দেখা যায় না ঢুকলে তার একটা তুমি এখন কেন আসতেছো তোমার সিজি পেয়ে দেখা যাচ্ছে একটু ভালো তার মানে হচ্ছে তুমি থাকবা না তুমি চলে যাবা তো এই গ্যাপটা যাতে না থাকে আর মানে সে যদি এসে যে এরপরে করতে না দেশে ব্যাক করে তার এই কাজে দিবে আর হচ্ছে আচ্ছা এখন এটা হচ্ছে কোন জিনিসগুলা মনে হয় যে বিষয়গুলো আসলে আমি যখন একটা কান্ট্রি চুজ বা একটা সাবজেক্ট চুজ করব। আমার মনে হয় যে মুসলিমরা যতই হায়ার স্টাডিজ বা জিনিসগুলা বলুক আমি একটা জিনিস খেয়াল করছি কি যে আসলে নিজের ক্ষেত্রে বা অন্য ক্ষেত্রে দেখা যায় যখন আমরা কোন ক্ষেত্রে ছাড় দিয়ে শুরু করি ইসলামের আছে ঠিক আছে এটা একটু ছাড় দিলাম একটু দিলাম ঠিক আছে এটা করলাম না কোথাও নাই ঠিক আছে মাথা রাখা উচিত ইসলামের ওয়েস্টে যাওয়ার ইসলামের দৃষ্টিভঙ্গি এরকম মানে আমরা কখন ওইখানে সেটেল করার চিন্তায় সেটেল সেটেল করে মানুষকে দাওয়াত দিব অনেক মুসলিম ইসলাম গ্রহণ করবে এরকম চিন্তা না করায় ভালো কারণ গেছে তারা এরকম আর এত দাওয়াত দেওয়ার মানে ইচ্ছা থাকলে মানে সবাই আমেরিকা কানাডায় যায় যে ইথোপিয়াকে নিয়ে ওইখানকার খ্রিস্টানদেরকে কেউ দাওয়াত না তো এই জিনিসগুলো ক্লিয়ার করে রাখতে হবে বা কোয়েডুকেশনের যে জিনিসটা ওইটা মাথায় রাখতে হবে আর चले आते तुम और, आ, तु, और फोकस मिडिले भलोार्सिटी शुद्ध कूपियम मिडिले कतार আ তারপরেটস এর মানে খালিফা ইউনিভার্সিটি মাসডা তারপর ব্রুনাই এমনকি ওমান এইসব জায়গায় হচ্ছে মানে তার যদি মানে যদি হয় এবং সে মাস্টার্স পেয়েছি যেখানে কোয়ালিটি মাস্টার্স পেয়েছি সে করতে পারবে বিশেষ করে কাতার তো খুব এক্সেল করতেছে তো এইসব জায়গায় মুসলিম আসতে পারবে যেখানে সে অন্তত মানে কো এডুকেশন হয়তো থাকবে ওই লেভেলে মিক্সিং থাকবে না কিন্তু সে হচ্ছে হবে। ইসলামিক মানে এমন না যে ওয়েস্টের সব ইউনিভার্সিটি খুব ভালো আমেরিকায় ইউনিভার্সিটির মধ্যে এব বহুত ক্লাসের ইউনিভার্সিটি আছে আমাদের হচ্ছে আমেরিকার অনেক ইউনিভার্সিটি এক্সপেরিমেন্ট গুলা বা যে ধরনের ইকুইপমেন্ট গুলো আছে এবং যেই ধরনের করে সেটা অনেক ওয়ার্ল্ড ক্লাস মানের যেমন আমাদের যেটা আমি সৌদি আরবের ক্ষেত্রে বলতে পারি যে আমাদের সাথে এমআইটি একটা মানে সবচেয়ে অনেক কস্টলি একটা কোলাবো ছিল ওদের প্রচুর পানি দরকার হয় কনজামশন প্লাস এই যে মানে এয়ার কন্ডিশনেশন এই কারণে তো এর সাথে আমাদের যে কোলাবরেশনটা ছিল এটা খুব এক্সপেন্সিভ হলো মানে দেখা যাচ্ছে মানে মানে সব মানে সারা বিশ্ব এই ইয়াতে চিনে এই ফিল্ডে চিনে মানে কিছু থাকে তো দেখা গেছে যে মানে সব ভার্সিটি বা সোলার বা আমি যদি বলি সোলার সোলারের যে কাজকর্মিএম বা গাল্ফ ইউনিভার্সিটি অনেক আগানো কারণ হচ্ছে তাদের সানরেজ যেটা সোলার ইন্টেন্সিটি এটা অনেক বেশি আর তাদের জায়গাও প্রচুর সৌদি আরবের জায়গাও প্রচুর তাদের সোলার প্যানেল বসাইতে কোন সমস্যা নেই সেটা সোলার থার্মাল হোক বা ফটোল্ট্রিক হোক এইসব দিকে আমাদের মানে এইসব ভাষার্চ কিন্তু মানে না তো যে এইসব দিকে কেউ যদি আসতে চায় তাহলে সে ইজিলি গালফের সুইচ করতে পারে কারণ এইসব দিক যে তাদের রিসার্চ এক্সিলেন্স পুরো পশ্চিমবাদ থেকেও বেশি হতে পারে কারণ তাদের ওই যেটা মানে জুবায়ের বলল যে এক একটা জায়গায় রিসার্চ এক্সিলেন্স এক একটার বিষয় যেমন আমি এখানে আসছি তো আমার সোলারে আর হয়তো কারো আমার দেখতে হবে নিলে আমার জন্য ভালো হবে দেখা গেল আমি এমন জায়গায় গেলাম এমন ইউনিভার্সিটি যেটা হচ্ছে যে পরে এক্সপার্টিস আমার কোন কাজে লাগলো নেশনের কোন একটা জাতির মানে ফান্ডিং করা আছে ওটা তো বাদই দিলাম তো তারা সবসময় চেষ্টা করবে আমি একটা ভালো এনভায়রনমেন্টে মুসলিম এখন আমি হঠাৎ করে আমার সকল যে আমি অ্যাকুয়াকালচার বা হাইড্রোপন এগুলো করব আমি ইজিলি আমি ওই যে সায়েন্স ডিরেক্টে গিয়ে আমি যদি জার্নাল চেক করি আমি ইজিলি এখন যে কারো রিসার্চ থেকে করে নিয়ে আসতে পারবো যে আমি এই এখন একটা ছোট প্রজেক্ট দা করতে চাইলে আমি এটা কিভাবে দাঁড়া করতে পারি যে আহ আমি হচ্ছে যে দেখবো যে এই টেম্পারেচারে আমি হচ্ছে যে কোনো বাতাসও দিব না এই হিউমিডিটি কন্ট্রোল করে আমি কিভাবে একটা এনক্লোজার মধ্যে আমি ইচ্ছা করলে মাছ চাষও করতে পারি জাস্ট টেম্পারেচার কন্ট্রোল করে এই জিনিসগুলো আমি খুব ইজিলি আমি হচ্ছে অন্যদের রিসার্চ থেকে নিজের মধ্যে ইমপ্লিমেন্ট করে ফেলতে পারবো সুতরাং যে একদম মানে যে বিষয়ে পড়বো ওই বিষয়ে এক্সপার্ট হয়ে যাবো ওরকম না তবে আমার মনে হয় না যে আচ্ছা এই ব্যাপারে যারা যাচ্ছে তুমি কি বলবা আচ্ছা আমার প্রথম এটা হচ্ছে যে যদি সে মানে মুসলিম মাইন্ডেড বা এগুলা সে যদি একটা হয় ইসলাম নিয়ে তাহলে তার অবশ্যই কিছু বেসিক নলেজ নলেজয়ার করা উচিত মানে যাওয়ার আগে অবশ্যই মানে কি কি কাজ করলে হয়তো মানে বা ইসলামের আওতের বাইরে চলে যাবে এরকম খুব বেসিক কিছু নলেজ আসলে আমার মনে হয় প্রথমে নিয়ে না উচিত কি কি ফরজ কাজ করবে এই জিনিসগুলো কিন্তু আসলে আমাদের যে কনভেনশনাল আপব্রিঙ্গিং সেখানে কিন্তু আসলে আমরা না। তো আন্ডারগ্রেড যদি করতে যেতে চায় তো বা আমি ধরে নিচ্ছি যে তার যেতেই হবে আর যদি না যাওয়া যায় তাহলে আমি বলবটা দেশে করে তো সেখানে মেন্টাল হেলথ একটা ব্যাপার আছে ফোকাসের একটা ব্যাপার আছে তো এত কিছু কন্ট্রোল করা আসলে বিদেশে বা দেশের বাইরে অনেক ডিফিকাল্ট হয়ে যায় তো যদি আন্ডারগ্রেড পারে ফার্স্ট অপশন হচ্ছে দেশে চেষ্টা করা ভালো কোথাও করার আর যদি না হয় বিদেশে আসতে তাহলে আমি বলবো যে ইসলামের জিনিসগুলো যাতে শিখে যাতে সে নামাজ পড়তে হইলে সে যাতে নিজে নামাজ পড়তে পারে কেউ সে যাতে ওখানে ইয়ে না করে আছে আমি কিভাবে নামাজ পড়বো বা অনেক কিছু ব্যাপার চলে আসে বা রোজা কিভাবে রাখবো এইসব অনেক অনেক কিছুই কিন্তু অনেক বেশি খুব ছোট ছোট একটা ব্যাপার আমি দেখেছি যে মানুষের মাঝে নাই তো এগুলা যাতে সে শিখে আর ইন টার্মস অফ মানে একাডেমিক এর দিক থেকে আমি দরকার যেমন লেখালেখি ইংলিশিয়েন্সিগুলো যাতে সে ভালো মতো ডেভেলপ করে কারণ এইগুলোর কারণে যদি সে চ্যালেঞ্জ ফিল করে তাহলে কিন্তু তার ওভারঅল যে কনফিডেন্স বা ওভারঅল যে প্রোগ্রেস এটা কিন্তু অনেক ডাউন হয়ে যাবে আর এটা যখন স্লো ডাউন হয়ে যাবে তখন কিন্তু মানে সে যতই মোটিভেটেড থাকতে চায় মানে চাক না কেন তখন তার ওভারঅল পারফরমেন্স একটা এফেক্ট হবে তো যার ফলে আমি বলব যে ইংলিশের প্রফিসিয়েন্সি লেখালেখি বা লেখার প্রতি যে একটা মনোযোগ এই পড়ালেখার অভ্যাসটা যাতে এটলিস্ট থাকে যদি মানে আসলে বাইরে পড়তে আসতে চায় কারণ বাইরে যদি সে পড়তে আসতে চায় তার মানে সে কিন্তু ফার্স্ট পারপাস কিন্তু আসলে পড়ার জন্য যদি আমি ওই দিক দিয়ে আমি না এত বেশি হবে যে হয়তো দেশের চেয়ে কম লেখা হওয়ার ইয়ের বেশি ইনফ্লুয়েসটা বেশি আসবে তো মানে এখানে কোনো কিছু বেটার হয়ে যাবে এই এক্সপেক্টেশন যাতে না থাকে আমি এতটুকুই তখন অনেকে হয়তো বলবে যে ইংলিশ ভালোভাবে শিখার জন্য মুভি দেখতে হবে বা জিয়ারি ওই যে লিসেনিং বা রিডিং প্র্যাকটিস করার জন্য অনেক হাবিজাবি হবে এখন হয়েছে যে সে কিন্তু একটা ভালো জিনিস করতে পারে সেটা হচ্ছে যে ইংলিশে এখন প্রচুর লেকচার ইংলিশ স্পিকিং হিস্ট্রি হোক যা যেটা ভাল লাগে আর হচ্ছে যেমন হচ্ছে জিআর রিডিং এর ক্ষেত্রে আমি বলবো যে সে নেটিভ আমেরিকানদের লেখা ব্লক করতে পারে ওই যে হাবিজাবি কম্পিটিশন না নেটিভ আমেরিকানদের লেখা ব্লক করতে পারে মুসলিম ব্লক করতে পারে बारोशो आठानागदे बागदा दखल करिक खिलाफ Uh, capital plus everything was there. A, uh, a uh, developed city in terms of knowledge technology, of and technology was there. I have to learn knowledge and research, but I think it's important to know and research. But I think it's important to the land, the have a lot of Mongolian knowledge and knowledge. I think it's important to the land, the have library, I think it's important to have a lot of 10-10 days, 4 days, before, Baghdad was nothing. Burn to ground. এখানে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আমরা যদি দেখি যে কেন হয়েছে এই পরিণতিটা হয়েছে কিছু পয়েন্ট আছে এখানে বাগদাদের যে প্রবলেমটা ছিল প্রথম হয়েছে যে বাগদাদের ওই সময় যে কলিফাটা ছিল তার সম্ভবত মেইন যে ইয়া ছিল নাউন্সিল সে ছিল শিয়া সম্ভবত বাগদাদের জন্য সবকিছু তার রিসোর্স ড্রেন করে ছেড়ে দিবে আর তারপরে সে যে এই যে আরেকটা কথা হলো যে বাগদাদের ওরা হচ্ছে যে মানে সে যে তারা প্রতিরোধ করা বা জিহাদ করা বদলে তারা হচ্ছে যে আত্মসমর্পণ করাটাকেই দেখছে আর কি যে হয়তো আমরা বেঁচে যাবো আলটিমেটলি তারা বেঁচে যায় নাই তবে এইখানে ক্ষেত্রে যেটা বলা যায় যে তখন হয়তো বডি মাসেল পাওয়ার করা যাইতো বা একটা নির্দিষ্ট লেভেলে নলেজ আসলেই ক্যান মেক ডিফারেন্স তখন একটা সোর্ড বা দুইটা শোর্ড দশটা শোর্ড একশোটা সোর্ড বা এক হাজারটা শোর্ড হয়তো দশ হাজার তাড়াতাড়ি আসছে তার বিরুদ্ধে কিছু করা না পঙ্গপালের মতো আসতেছে মানে তারা উদ্যম হয়ে গেছে কিন্তু এখন মুসলিমদের সেটাতে আমরা দেখবো যে তার্কির কিন্তু ওনারা অনেক হুমকি ধামকি দিছে যে তোমাদের অস্ত্র বন্ধ করে দেবে ওই করে দিব সেই করে দিব কিন্তু তার্কি একলাই গেছে এবং তারা দেখা গেছে যে তাদের যে নিজস্ব ড্রোন যেগুলা ছিল ওগুলো ড্রোন ফুটেজ নিয়ে এটাও দেখা যে মানে তারা কিভাবে বের হতে দিতে আর হচ্ছে এটাও থেকে আশি পার্সেন্ট এমন ইসান আমাদের হোমমেড এই কারণে ওরা বাইরের কোনো কিছুকে অতটা ভয় পায়নি আমি মুসলিম হিসেবে মুসলিম নাশন একটা নেশানের উদাহরণ দিচ্ছি এই আর কি এই কারণে সে ভয় পায়নি সে প্রসিড করতে পারছে এখন সৌদি আরব বা গালফার এই ভয় করবে বা ইয়ে কিছু করলে সৌদি আরবকে সৌদি আরবকে আমেরিকা প্রথমে কিছু বলে যে তোমাদের তো একটু বুঝে শুনিয়া করা সৌদি আরব দেখা যায় আরো অনেক বিশাল চুক্তি করে সাতশো বিয়ে চুক্তি করে তো এই জিনিসগুলা খেয়াল রাখতে হবে সৌদি আরব কিন্তু ডিপেন্ডেন্ট না তার পলিসিতে যেহেতু সে তার টেকনোলজি মানে টেকনোলজিতে সে আরেকজনের উপর ডিপেন্ডেন্ট সে নিয়ে তার থেকে বেশি কিন্তু মোর ইম্পর্টেন্ট করার ক্ষেত্রে মানুষের লাইফকে ডিকটেট করে কিন্তু আমার মনে হয় যে যুগের নলেজ নলেজ বলতে যেটাকে তো। সেটার সাথে কিন্তু মিলিটারি মানে আমার মনে হয় যে রিলেশনটা একটু কম কারণ ওরা যেটাকে নলেজ বলতেছে সেই নলেজের সাথে তো ওই নলেজের থ্রুতে তারা ডিফেন্ড করতে আমার মনে হয় তাদেরকে যে জায়গায় সেটা আমাদেরকে ওটা কতটুকু ছিল মানে জাস্ট বিকজ অনেক নলেজ ব্যাংক আছে বা আমি যদি ধরি আমার দেশের কাছে মানে প্রচুর ডেটা আছে আমি আমি এইভাবে চিন্তা করি আমার দেশে এখন আমি প্রচুর ডেটা কালেক্ট করলাম ডেটা কালেক্ট করলাম এবং সেটা দিয়ে আমি করলাম কিন্তু সেই পলিসি মেকিং না হয় কাজ আসলো নাগদাদের যে ব্যাপারটা সেখানে রোলটা আমার মনে হয় যেভাবে আর কি জিনিসটা চিন্তা করি নলেজের রোলটা অত রিলেটেড ছিল না এখানে ছিল কমিটমেন্টটা যে তারা তাদের কি কিভাবে ডিফেন্ড করবে একটা শোডাউন হইতো যেন আমরা ডিফেন্ড করতেছি কিন্তু আমরা যে ইতিহাসটা পাই যে এখানে আচ্ছা ভাই আপনার কাছে কি মনে হয় আমি অবশ্য বিভিন্ন প্যাটার্ন দেখি এবং ক্যাপিটা ইন্টারনেট হাইস্ট ইউজার ছিল নর্থ কোরিয়া ওদের কিন্তু দেশের এমনি অবস্থা ভালো না কিন্তু মিলিটারি গায়ে জোরে নাম কি আর্সেনাল তৈরি করার পর যে মিলিটারিবল না এখন বাগদাদের যে প্রশ্নটা তখন কিছুতে কিন্তু অনেক আগানো ছিল মিলিটারি মানে কম অনেক এমফাসিস দিছে তখন নলেজ অনেক বেশি দিচ্ছে বা যেই নলেজ ছিল বাগদাদের লাইব্রেরিতে বা ওই সাইন্টিস্টদের এটা আদৌ উট করতে পারতো না শিও না খুব ফ্লারিশমেন্ট ছিল কিন্তু আমার নলেজ আছে এবং নলেজ নিয়ে চর্চা করতেছি ফর দ্য নজ তার কিন্তু লাভ নেই রটাকে কাজে লাগানোর একটা বিষয় আছে আরো যে বিষয়গুলো অবশ্যই আছে যেখানে আসলে কোন সঠিক ওই যে বিষয়গুলো বল বললো যে পলিটিক্যাল আইডিওলজি প্লাস আসলে মোটিভেশন আসলে আমি কি চাই আমার ভিশন এই বিষয়গুলো জড়িত সব মুসলিমদের ওই টাইমটাতে আই থিঙ্ক কারণ ছিল মিলিটারি পাওয়ার চিন্তা করলে আসলে আমেরিকা তো আহ সব দিক দিয়ে আগে আসে মিলিটারি পাওয়ার কিন্তু আফগানিস্তানে গিয়ে এখন তো প্রায় সতেরো বছর লাগতেছে ওদের স্টিল তারাই দেখা যাচ্ছে ওখানকার তালেবানদেরকে তোমরা আসো মিটিং করে সিটিং করে একটা জাস্ট ফর অফ নলেজ আমরা আহ এটা চর্চা করলে আসলে আই থিঙ্ক বাগদুদের মত অবস্থা হবে যেটা এখন আমরা কিন্তু বাগদুদি থেকে অবস্থা খারাপ এখন বেশি আমার কাছে মনে হয় আমি যাই না হয়েছে संक्षेपे तरपी सऊदी मार्शिया স করতে তো একটা খুব সুন্দর ইন্টেগ্রেশন হয় এখানে আফ্রিকান দেশ থেকে আসে গাল্ফের দেশ থেকে আসে পাকিস্তান ইন্ডিয়া সব দেশ থেকে আসে তো এই যে মিক্স করে যে একজন আরেকজনকে জানা মুসলিমের সাথে উঠা বসা এই এক্সপোজারটা আমার মনে হয় অনেক ইম্পর্টেন্ট মানে আউটলুকের ডেভেলপমেন্টের জন্য যে অন্য মুসলিমরা আসলে কেমন বা তাদের বিহেভিয়ার কেমন এটা একটা সোশ্যাল আমার কাছে মনে হয় যে খুব ভালো একটা দিক তো আমার এই এখানে যেমন আমরা মসজিদে ইফতার করতাম প্রত্যেক আমাদের আমাদের মসজিদে ইফতার হতো তখন সবাই একসাথে বসে খাচ্ছে একটা আফ্রিকান ছেলে একটা ইন্ডিয়ান ছেলে একটা বাংলাদেশ একটা মালয়েশিয়া ছেলে তখন ধরো এই জিনিসগুলো খুব মানে ভালো ছিল আর এই ফিলিংগুলো ভালো এবং অনেক কনফিডেন্স বুস্ট আপ করার জন্য বেশ ভালো আরেকটা হচ্ছে যে সোশ্যাল দিক থেকে যে মালয়েশিয়া বা মুসলিম কান্ট্রি এখানে নামাজ পড়ার স্টেশন আছে এখানে নামাজ নিয়ে কখনো চিন্তা করতে হয় না কেউ যদি নামাজ পড়তে চায় তো তার যথেষ্ট স্পেস আছে নামাজ পড়ার এবং চারিদিকে মসজিদ আসে আদান শোনা যায় এই দিকগুলো হচ্ছে এখানে ভালো আর একাডেমিক্স আমি বলবো যে এরা অতটা পিছায় নাই এখানে যেটা আছে যে গভর্নমেন্টের যে এটা এটা ভিস করতে পারি অপরচুনিটি আমার মনে হয় এখানে অনেক কিছু করার স্কোপ আছে এবং আমরা যে পেপার পাবলিশ করি ওগুলা পাবলিশ হয় মানে ওয়েস্টার্ন থেকে যারা ওরা যে জার্নালে পাবলিশ করছে আমরা কিন্তু একই জার্নালে পাবলিশ করছি তো আমাদের রিডার কিন্তু সেম এবং আমাদের ইম্প্যাক্টটাও কিন্তু একই হচ্ছে তার্কি টা আসি তার মানে সোশ্যাল লাইফ যেটা বললে সোশ্যাল লাইফ খুবই ফ্রেন্ডলি এবং এটা মানে দেখা যাচ্ছে সিরিয়ানরা আছে বিভিন্ন দেশ থেকে আসে রিফিউজি হিসাবে সেই কারণ আমি তার কিস প্রথমে শিখি নাই কিন্তু ওরা যখন কথা মানে দেখা গেছে যে একটা এরিয়া মানে ইস্তাম্বুল তো অনেক ট্যুরিস্ট অনেক টুরিস্ট এই কারণ দেখা যায় ইস্তাম্বুলের মানুষ অতটা আগে আসে না আনকারে গেলাম ওইখানে দেখা গেলো যে সবাই আগে আসতেছে যে একটা ছেলে দাঁড়িয়ে সবাই দেখতে আর মানে বুড়া মানুষরা জিজ্ঞেস করে মানে কোন দেশ থেকে আসছে এবং তারা ফ্রেন্ডলি এবং দেখা যাচ্ছে যে তারা মানে স্টুডেন্টদেরকে ইনটিগ্রেট করার যথেষ্ট চেষ্টা করে তারা প্রত্যেককে তারা ফ্রিতে বুফে থেকে শুরু করে বসপরাস রাইড বহুত কিছু থাকে মানে তার কি মানে মিউনিসিপ্যালিটি এসব থ্রো করে কোনো অনেক ভালো আমি যেটা বলবো মানে সৌদি আরবের তুলনায় ভালো এবং আমাদের এক ভাই ছিল উনি মালয়েশিয়ায় ইউনিভার্সিটি অফ মালায় মানে ছিল পরে তার কি আসছিল ভাই আইটিো সেভেন ছিল মেকানিক্যাল আর ওদের যেটা মেনলি হয় সৌদি মালয়েশিয়া এই দুইটা আমি যুদ্ধ জানি পেপার পাবলি প্রতি উঠতে হবে মানে দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে পেপার পাবলিকেশন ফর দ্যাবলি স্যারের হচ্ছে যে মানে হচ্ছে যে মেইনলি কন্ট্রাক্ট বা এই কারণে সে স্টুডেন্টের উন্নত উৎস তো এদিক দিয়ে তার কি খুবই ভালো এবং ওদের কোয়ালিটি এডুকেশন অ্যাকোমোডেশন সবকিছুই ভালো এবং প্রফেসর খুবই ফ্রেন্ডলি এবং কি তাদের যথেষ্ট ফ্রেন্ডলি যেমন আমাদের সাথে আমি যেমন চলে তারকি থেকে তো তখন হচ্ছে যে এক প্রফেসর তার সাথে আমার কথা হচ্ছিল আর কি চলে যাবো কারণ সেই আমাকে বলছিল যে তেলের অবস্থা এখন ভালো না তুমি তার সাথে ছিল সে বলল যে আমরা জানি তুমি এসব হচ্ছে যে কিং যে মুস্তাফা কামাল এদেরকে পছন্দ করো না কিন্তু দেখো এই যে সবকিছুতে এরকম চাপায় দেওয়া উচিত না তো নিজের কাছে মানে ধর্ম টর্ম এসব সবকিছু তো নিজের কাছে মানে প্রফেস ভালো খুবই এনজয়েবল আর এবার আসি সৌদিতে আসি সৌদিতে আসলে বলতে গেলে যেটা বলা যাবে সৌদির মেইন সৌদি থেকে যে মেইন যে জিনিসটা আছে সেটা হচ্ছে যে সৌদির ইসলামটা আসলেই নেওয়ার আছে তার এখন ইসলামের দিকে আস্তে আস্তে বা ইসলামিক নলেজ লেভেল ইসলামিক নলেজটা আসলে না যেমন আমাদের কোন সারিয়া ডিপার্টমেন্ট বা এরকম কিছু নেই কিছু সাবজেক্ট আছে ওরা মনে হয় সব কিছু করে গ্র্যাজুয়েট দের জন্য কোন ইসলাম রিলেটেড কোন সুযোগ নাই আমাদের এখানে প্যান্ট পরে আসে মনে হবে যে ধূপ তুই কি মানে আমাদের দেশে মানে কি কি হবে আর তুই রুজাবাদী মহবি আসছে এখন কেউ নাই ওটা নাম পড়তে দিল দেখা এত সুন্দর তেলাপ করবে এটা বলার বাইরে মানে সৌদি থেকে ফেরত চলে গেলে এটাই মেনলি মিস হবে যে ইসলামের এডুকেশনটা আসলে বাবকিছুতেই মোটামুটি তারা অনেক মাসলা টাসলা অনেক কিছু ভালো জানে আমাদের প্রত্যেকের গড়ে কোরআন মুখস্ত অনেক বেশি সবচেয়ে যে জিনিসটা চোখে পড়ে সেটা হচ্ছে নামাজ হয় তো দশ পনেরো মিনিট আগে আসবে হয়তো বা যে নামাজ শেষ হওয়ার পরে থাকবে এবং দেখা যায় যে আমি এরকম কোরআন পড়ার অভ্যাস আমি কোথাও দেখিনি তারা পড়তে আরেকজন পড়া দিচ্ছে তারপরে আমাদের এরকম তাজবিদ করতে হতো এমনকি কোরআন ডট কম এ যে ডক্টর আব্দুল আব্দুল ওই যেভেন্টি सबार विषय नाम ये सब चेहरे सऊदी आरोप देखते सऊदी ऐले তারা হয়েছে যে দুনিয়ার আজে বাজে কাজ যাই করুক নামাজা খেলতে নামাজ ছাড়বে না কারণ সৌদি আরবে অনেক কিছু করা যায় না পাশে বাহানে দুবাই যে যায় আর কি তো এখন ছেলে নামাজ ছাড়ে নাই সে বলছে আমি যত করে গুনাই করছি নামাজ ছাড়া কারণ তারা বিলিভ করে নামাজ ছাড়লে মুসলিম থাকে না নামাজ ছাড়লে এটা কুফরি মানে যত দুষ্ট সৌদি হোক দুষ্ট কাজ করুক তো আমাদের এক ভাই ছিল রবল ভাই তো আমি বলছিলাম যে কিছুদিন আগেই তো গেলাম আর এখন আর যাই কি করব তো ওই ভাইয়া একটা কথা বলছিলাম আমাকে যে উমরাই যে কেউ যাইতে পারে না আল্লাহ নিজে ইনভাইট করতে হয় আল্লা ঘরে যাওয়ার জন্য আল্লাহ করতে হয় আল্লাহ কবুল করতে হয় আল্লাহ সবাইকে আমি জোর করে ইনভাইটেশন নিব ঠিক আছে চলেন যাই ঠিক আছে ওই যে মানে আমরা ছুটি পাইলে যাওয়া শুরু এ পর্যন্ত মানে আমাদের যাওয়া হয় মানে সৌদি আরবে আসলে বিনোদন বলতে কিছু নাই মানে তেমন আসলে কিছুই নাই এখানে বিনোদন কিছুই নাই এখানে কনিশ আছে সিবিচ আসে একটু কিন্তু পুকুরের মতো আর কি কোন ঢেউ নাই তো এখানে বিনোদন বলতে নাই আর কি তো যে ব্যাপার এবং আমি আরো বলবো যে যারা মানে হজ করে নাই তারা যাদের চেষ্টা করে হজ করার জন্য আর যারা উমরা করতে আসবে তারা অন্তত উমরা করা টাইম টু ফ্রেমটা যদি রামদান রামাদানের লাস্ট দশ বারো দিন ফ্রেমটা চুজ করে ইট উইল বিসপিরিয়েন্স আমি আমার কখনো থাক নাই সৌদি আরবে আমি সবসময় বাসায় চলে যেতাম তবে এবার আমার হচ্ছে যে তো আমি ওখানে এবং আমি এবার পরে রামাদান ওখানে অনেক কিছু হয় মানে রাতে কেউ ঘুমায় না আসলে মানে ঘুমানোর মতো অবস্থা থাকে না একটা পর একটা কাজ আসতে থাকে তাহাজুদ আর তারা এই দুইটা এক্সপিরিয়েন্স সবকিছু মিলাই এটা আসলে লাইফ চেঞ্জিং একটা এক্সপিরিয়েন্স হইতে পারে সবাই যাতে হয়েছে যে এখানে এই কারণে হইলেও আসে আরকি কোরআনের সাথে অন্যটা একটা সম্পর্ক আসলে থাকা উচিত এটা আমি সৌদি আরব থেকে এটা আচ্ছা আলহামদুলিল্লাহ তাহলে আজকে আমরা শেষ করতে পারি একটা দোয়া দি শেষ করতে পারে যেটা আসলে নলেজের দিচ্ছেন সেটা হচ্ছে আমরা না জানি নলেজের প্রিন্সিপালটা তাহলে আসলে কোনো কাজ আসবে না সেটা হচ্ছে কি আমরা আপনার কাছে উপকারী গান চাই আহমান নাফিয়া যে গানটা খায়ের আছে কল্যাণ আছে নিজের জন্য অন্যের জন্য বা দিনের জন্য জাস্ট নট মেয়ার ইনফরমেশন তো আজকে এখানে এতটুকি তারেক এবং জুবাইয়ের দুজনকে অনেক থ্যাংকস সামদেরকে অনেক সময় দেওয়ার জন্য ইনশাল্লাহ নেক্সট আমার কথা হবে